আর সেই কিতাবের যা লিখিত কাগজে মাংস খোলা والبیت المعموری আর বাইতুল মামুরের واسাফে ফি আর সাদের আল মারফুউ সুত। ওয়াল বাহরি আর লবণাক্ত সমুদ্রের আল মাসজুর যা পানিতে পরিপূর্ণ। ইন্না আযাবা রব্বিকা নিসন্দাহ আপনার প্রতিপালকের আযাব লা ওয়াকিউন অবশ্যই সংঘটিত হবে। মা লাহু তাকী কেহই আর পর্বত সমূহ দ্রুত স্থানচ্যুত হবে অনন্তর বড় দুর্ভাগ্য হবে তাদের এদিন সেই দিন লিল মুকাজ যারা অবিশ্বাসী ছিল করার কাজে লিপ্ত আছে এবং বলা হবে এটা সেই দোজক আল্লাহা তুক যাকে তোমরা অবিশ্বাস করতে আফা হাদা তবে এটা কি জাদু আম অথবা তোমরা দেখতে পাচ্ছ না তবে যেমন তোমরা করতে তেমন তোমাদেরকে দেওয়া হবে না আর নিঃসন্দেহে মুত্তা কি গণ থাকবে होम रव्य होम ए तर प्रभु तरक्षा करबा बारिम दो आजाबल खाओ वो पान कर बीमा হেলান দিয়ে আলাসম ফাতে সারি সারি সাজানো আসন সমূহের উপর না হন আমি তাদেরকে বিবাহ করিয়া দিব ডাগর নয়ন বিশিষ্ট সুন্দরীগণের সাথে সাথে সামিল করে দেব না হুম মিনা আর এই জন্য আমি তার আমা কাসা বাহিন আমদাদ না হুম আর আমি তাদেরকে বেহেস্তবাসীদেরকে দৈনন্দিন বাড়িয়ে দেব বিফা কি হাতিন ফল ও লাহমিন ও গোস্ত মিমা হন যেরূপ তাদের অভিরুচি হয় তারা পরস্পর কৌতুক করে কারাকারি করবে আর তাদের নিকট এমন বালকগণ ঘুরে বেড়াবে লাহম যারা বিশেষভাবে তাদেরই সেবার জন্য থাকবে কাহ নুন যেন তারা সুরক্ষিত মুক্তা মুশফিক বড় আল্লাহ ন আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন এবং আমাদের রক্ষা করেছেন আদা বা অতএবা আপনি মানুষকে বুঝাতে থাকুন কাহিন কেননা আপনি আল্লাহর অনুগ্রহে গণক নন ওলা নন এবং উন্মাদ নন তবে বলে এই তার অবাসু তোমরা প্রতীক্ষা করো তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারী হিসেবে রইলাম তবে কি তাদের এটা তারা বিশ্বাস করে না তবে তারা আনায়ন করুক বিহাদিহী অনুরূপ কোনো বাণী লিঙ্কানুসেন তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে বরং তারা বিশ্বাস করে না তাদের নিকট কি রয়েছে তারা মালিক তাদের নিকট কি কোন ফিহি। তাতে আরোহণ করে তারা কথাবার্তা শ্রবণ করে ফাল ইয়া তবে সে উপস্থিত তাদের মধ্যে যে শুনে আসে জন্য কি তাদের নিকট কোন বিনিময় চাচ্ছেন যে ফাহুম সেই খেসারত তাদের নিকট ভারী মনে হচ্ছে তাদের নিকট কি কোন যে ফাহুম ইয়াকুবুন যারা তারা তালহি বন্ধ করে রাখে আমি ইউরিদু না কায়দা এরা কি কোনো চক্রান্ত করতে ইচ্ছা করে আল্লাজিনা কাফারু অনন্তর এই কাফেররা উমুল মাকীদুন নিজেরাই সেই চক্রান্ত ফেসে করবে আমলাহুম ইলাহুম তাদের কি কোনো উপাস্য আছে গায়রুল্লাহি আল্লাহ ব্যতীত সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন আল্লাহ তাআলা তাদের শিরক হতে পবিত্র ওয়া ইয়ারাউ আর যদি তারা দেখতে পায় কিছ ফাম মিনাস সামাঈ আসমানের কোন খন্ডকে যে তাদেরকে থাকতে দিন যে পর্যন্ত না তারা সম্মুখীন হয় যেদিন তারা অচৈতন্য হয়ে পড়বে সেদিন আজাবান শাস্তি তার ও পৃথিবীতে অধিকাংশই অবগত নয় ওয়াসমীর আপনি ধৈর্য ধরে থাকুন লেখক মির আপনার প্রভুর এই অবস্থার উপর फाइन ना कभी आयीना क्यों आपनी हेफाजते रही निज प्रभुर पवित्रता पवित्रता और प्रशंसा बर्णना करते उठवार समय अमीना लाइल और रिते पवित्रता बर्णना कर इदबारर नुजुम और नक्षत्र राजी अस्त गमने पर